আমি শপথ করিতেছি এই নগরের আর তুমি এই নগরের অধিবাসী শপথ জন্মদাতার ও জাহাজে জন্ম দিয়াছে আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট ক্লেশের মধ্যে সে কি মনে করে যে কখনো তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না সে বলে আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি সে কি মনে করে যে তাহাকে কেউ দেখে নাই আমি কি তাহার জন্য সৃষ্টি করি দুই চক্ষু আর জিহবা ও দুই অষ্ট আর আমি হামলা দুইটি সে তো বন্ধুর গিরি পথে প্রবেশ করে নাই তুমি কি জানো বন্ধুর গিরি কি ইয়া হইতেছে দাসমূর্তি اطعام في يوم ذي مسغبة وثبا دور بيكير دين اهد جدان يتيماً دام قربة يتيماً عطيوكي أو مسكيناً دام تربة وثبا دارد جو نشبه ثم كان من الذين آمنوا وتواسوا بالصبر وتواسوا بالمرحمة تود بريشي انتر بكتا حي مومن دير যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের ইহারাই সৌভাগ্যশালী আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে